মন্ডলী আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি এবং সেখানে ইসলামী অনুষ্ঠান ইসলামী প্রোগ্রাম সেই সাথে ইসলামী অর্থনীতি হালাল ও হারাম ইসলামী সঠিক হালাল পথে ব্যবসা ইত্যাদি সংক্রান্ত আলোচনা যে আলোচনা আপনারা শুনে দেখে ইনশাআল্লাহ উপকৃত হবেন আমরা উপকৃত হব দুনিয়া বা আখেরাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মা আমিন আজকের একটা বিষয় যে বিষয় সাধারণত বাজারে বা ইসলামী বাজারে অতি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে আপনাদেরকে জেনে রাখা দরকার যে বিভিন্ন কোম্পানি বাজারে কাজ করে ব্যবসা করে কোন কোন শ্রেণীর কোম্পানি বৈধ এবং তার লাভ ভাগ বন্টন কিভাবে করলে বৈধ হবে সেই সংক্রান্ত কিছু কথা আমাদেরকে জেনে রাখা দরকার কারবারে বিভিন্ন প্রকারভেদ মালিকানা দিক থেকে কারবার তিন প্রকারের নম্বর এক ব্যক্তিগত আপনি একা একা ব্যবসা করছেন প্রাইভেট যেটা আপনি নিজে করছেন নম্বর দুই অংশীদারী পার্টনারশিপ যাকে বলে আপনি একজনের সঙ্গে কিংবা দুজনের সঙ্গে কিংবা তারও বেশি সংখ্যক ব্যবসায়ীর সঙ্গে মিলে যৌথভাবে করছেন এটা হচ্ছে অংশীদারী ভাগ আর একটা হচ্ছে যৌথ জয়েন্ট স্টক কোম্পানি যাকে বলা হয় আমভাবে যেটা যৌথ বা জয়েন্ট স্টক কোম্পানি কারবার এই তিন প্রকার কারবার আমাদের সমাজে আমাদের বাজারে চলে প্রথমত দুই প্রকার কারবার ও ব্যবসা মানুষ যখন থেকে কারবার করতে শুরু করেছে তখন থেকেই প্রচলিত আগে থেকে এই চলে আসছে কেউ ব্যক্তিগতভাবে ব্যবসা করে কেউ এক কপোরের সঙ্গে শরিক হয়ে ব্যবসা করে ইসলামী ফোকাহাগন উভয়ের মৌলিক ও সবিস্তার বিবরণ এর বিভিন্ন রীতিনীতি ইত্যাদি ফেকাহাগ্রন্থে উল্লেখ করেছেন আর এই শ্রেণিক কারবারের বর্তমান পরিস্থিতিতে অতীতের থেকে মৌলিকভাবে ভিন্নতর নয় আগে যেমন ছিল এখনও সেই রকমই আছে আর এজন্যই এখানে আমরা তার বিস্তারিত আলোচনার দিকে যাব না সুতরাং এ স্থলে কেবল অংশীদারী কারবারের বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করব। অবশ্যই কোম্পানি বা যৌথ কারবার ব্যবসায়ের এক নতুন শ্রেণী যার অস্তিত্ব ফোকাহাগণের যুগে বর্তমান ছিল না তাই এই ধরনের কারবারের বিস্তারিত বিবরণ অধিক রূপে জানার চেষ্টা করব। অংশীদারী কারবারের বিভিন্ন প্রকারভেদ ইসলামী ফোকাহাগন এই কারবারের বিভিন্ন নাম দিয়েছেন এবং সেই নামে বিভিন্ন ব্যবসা পরিচিত এবং প্রসিদ্ধ নম্বর এক সারিকাতুল মুফা আওয়াদাহ একে বলা হয় শারিকাতুল মুফাওয়াদা এটা হচ্ছে দি পার্টনারশিপ অফ নেগোচিয়েশন ইংরেজিতে বলে আপস চুক্তিমূলক অংশীদারি আপনাদেরকে কথাগুলো হয়তো শুকনো লাগবে তার কারণে এগুলো যারা ব্যবসার সাথে জড়িত তারা বেশি বুঝবেন যারা ব্যবসা বা ব্যবসা বাণিজ্যের ছাত্র তারা বুঝবেন ফকিহীদের পরিভাষায় শারিকাতুল মুফাওয়াদা কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তি কোন কারবার করার উপর এই শর্তের সাথে চুক্তিবদ্ধ হবে যে উভয়ে ওই কারবারে অংশীদার হয়ে নিজ নিজ মাল বা অর্থ বিনিয়োগ করবে কারবারের ব্যাপারে এক অপরের তরফ থেকে সব রকমের লেনদেনে উভয়েই অনুমতিপ্রাপ্ত থাকবে তার মানে কারবার দুজনেই করব দুজনেরই মাল আছে আমিও ঠিক স্বাধীন আপনিও স্বাধীন আপনিও আপনার নিজের যেভাবে ব্যবসা চালানো দরকার চালাবেন আমিও চালাবো কিন্তু লাভ যেটা হবে সেটা কি হবে উভয় লাভের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী শরী হবে। এবং নোকসানের ক্ষেত্রে নিজ নিজ মাল বা অর্থের পরিমাণ হার অনুপাতে সকলে ভাগই হবে লাভ হলে চুক্তি অনুযায়ী হাপা হাফাহাফি যেমন টাকা সেরকম লাভের ভাগ হবে পারসেন্টেজ আর নোকসান হলেও নিজে নিজে টাকা অনুযায়ী নোকসানের ভাগই হতে হবে ঠিক আছে একে বলছে শারিকাতুল মুফাওয়াদা দুইজন শরী খোলেন দুজনেরই মাল দুজনেরই মেহনত ব্যবসা করবে নিজে যে স্বাধীন এবং লাভ নোকসানে উভয়ই ভাগি নম্বর দুই শারিকাতুল আনান এই কোম্পানির নাম হচ্ছে শারিকাতুল আনান দা ইকুয়াল শেয়ারস ইন দ্য পার্টনারশিপ বা সম অংশের অংশীদারী সম অংশের অংশীদারী কোম্পানি এই কারবারে দুটি লোক নিজ নিজ মাল বা অর্থসহ এই শর্তে শরিক হয় যে উভয়ে ওই মালে ব্যবসা করবে এবং নিজ নিজ মালের পরিমাণ ও হার অনুপাতে উভয়ই লাভ ও তো আগের লাগছে। আগে নোকসানে হল সারিকাতুল মুফাওয়াদা এটা হলো শারিকাতুল আনান এই কারবার ও আগে যে বললাম শারিকাতুল মুফাওয়াজা এর মাঝে পার্থক্য শুধু এইটুকু যে মুফাওয়াজাতে উভয় অংশীদার সর্বাবস্থায় এক অপরের প্রতিনিধি ও প্রতিভু হয়ে থাকে মুফাওয়াদা মানে এক অপরকে প্রতিনিধিত্ব দিয়ে দিয়েছে কোনো দরকার পড়লো তখন আমার হয়ে তুই প্রতিনিধি আমার হয়ে সাইন করবে আমার হয়ে মাল সব কিছু। তেমনি দরকার হলে আমি তোমার হয়ে সবকিছু করব। এক অপরের প্রতিনিধি পক্ষান্তরে আনান যেটা সাড়ে কাত আনান এই উভয়ের মধ্যে কেউই মালের ব্যাপারে স্বাধীনভাবে নাড়াচাড়া করতে পারে না স্বাধীনভাবে নাড়াচাড়া করতে পারবে না কেবল চুক্তির শর্ত অনুযায়ী সীমিত বিষয়ে নাড়াচড়া করতে পারবে মানে আগের ব্যবসাটা হলো স্বাধীন আর পরের ব্যবসাটা বা পরের কোম্পানিটা সীমিত বিষয়ে যে বিষয়ে এক অপরের অনুমতি থাকবে ঠিক সেই বিষয়ে নাড়াচাড়া করতে পারবে এই একে বলা হয় সারিকাতুল আনান মানে স্বাধীন পুরো স্বাধীন না লাগাম দেওয়া আছে যেখানে যে বিষয়ে লাগাম দেওয়া আছে সেই বিষয়ে কেউ কারো প্রতিনিধিত্ব করতে পারবে না যে বিষয়ে লিখিত বা চুক্তি মৌখিক চুক্তি থাকবে যে এই বিষয়ে তুমি আমার প্রতিনিধিত্ব করতে পারবে সেই বিষয়ে পারবে নম্বর তিন শারিকাতুল আমাল বা আবদান সারিকাতুল আমাল বলা হয় অথবা সারিকাতুল আবদান শারিকাতুল আবদান কাকে বলে দ্য পার্টনারশিপ অব দ্য বডিজ এটা কি দৈহিক অংশীদারী কীরকম এই কারবারে দুই বা ততধিক কারিগর ব্যক্তি কারিগর ব্যক্তি পরিশ্রমী ব্যক্তি কোনো বিশেষ কাজ একসঙ্গে করবে এই শর্তে চুক্তিবদ্ধ হবে যে কাজের মজুরি চুক্তি অনুসারে উভয়ের মাঝে ভাগ বাটওয়ারা হবে আপনাতে আমাতে আপনিও পরিশ্রমী আমিও পরিশ্রমী আপনিও কারিগর আমিও কারিগর একটা কাজ ধরলাম সেই কাজ ধরে উভয়ই কাজ করব। শেষকালে লাভ কি করব। নিজেদের মাঝে ভাগ করে এই রকম আপোষে চুক্তি করা এতে এক বা বিভিন্ন পেশার বিভিন্ন লোক হতে পারে আপনি রাজমিস্ত্রি আমি কাঠমিস্ত্রি একটা বিল্ডিং ধরলাম কেউ ইলেকট্রিশিয়ান তাই না একটা বিল্ডিং পূর্ণ করবো করে পুরো কন্ট্রাক্ট যে নেওয়া হয়েছে তাতে সেই হিসাবে যে চুক্তি অনুযায়ী কে কত পার্সেন্টেজ পাবে কে কত লাভ পাবে এটা হচ্ছে একটা কোম্পানি বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে জয়েন্ট হয়ে কে বলে সারিকাতুল আমাল বা দা অফ বডিজ। নম্বর সারিকাতুল কাকে বলে দশিপ অফ দ্য স্টিম প্রতিপত্তিমূলক ব্যবসা পত্তিমূলক অংশীদারি প্রতিপত্তি থাকবে আপনার প্রভাব আছে আপনার প্রতিপত্তি আছে কিভাবে এই কারবারে দুই অথবা ততোধিক ব্যক্তি নিজেদের প্রভাব প্রতিপত্তির ভিত্তিতে ধারে কোনো মাল কিনে আনবে চুক্তি করে সেই কৃতপণ্য নিয়ে সকলে ব্যবসা করবে আপনাতে আমাদের সরি খালাম আপনার ওপর মহলে ভালো হ্যাঁ ভালো পজিশন আছে প্রতিপত্তি আছে কোন জায়গাতে লাইসেন্স করতে হলো কিংবা এমন আছে যে আপনি পরিচিত আপনাকে ধারে মাল দেবে আমাকে দেবে না কিন্তু আপনার সঙ্গে আমি চুক্তি করে আমি ঠিক করেছি যে আমরা উভয়ে লাভে ভাগাভাগি করবো এটা হচ্ছে সাড়ে একাত্তর পুজো যার সম্মান আছে যা মর্যাদা আছে যার পদ আছে যার গদি আছে তার সঙ্গে এই রকম চুক্তি করা অতঃপর পণ্যের মালিককে মূল্য পরিষদ করে যে লাভ অবশিষ্ট থাকবে তা আপোষে ভাগাভাগি করে নেবে আর নোকসানের ক্ষেত্রেও সকলে কিন্তু সমানে ভাগি হবে এটা কিন্তু ইসলামের এক নম্বর শর্ত শুধু লাভে ভাগি হলে হবে না লাভের সঙ্গে নোকসানেও ভাগি হতে হবে পাঁচ নম্বর কোম্পানি হলো সারিকাতুল মুদারাবাহ দা স্পেকুলেশন বা ঝুঁকি বিশিষ্ট অংশীদারি এই কারবারে এক ব্যক্তি নিজের মাল অপর ব্যক্তিকে ব্যবসা করার জন্য প্রদান করে আমার মাল আপনার মেহনত তারপর আপনি ব্যবসা করবেন সেই চুক্তি অনুপাতে উভয় লাভের ভাগই হব আমার মাল আপনার মেহনত যে লাভটা হবে হাঁপা হাঁপি অথবা একের তিন যাই হোক যে চুক্তিতে আপনারা করবেন নির্দিষ্ট করে ফিক্সড করা যাবে না যে মাসে এত টাকা দিতে হবে ফিক্সড না বরং পার্সেন্টেজ যে লাভ আসবে সেই লাভের পারসেন্টেজ এই সারেকার কি বলা হয় মুদারাবাহ মুদার আবাহ অথে মালওয়ালাই বহন করে এমন যে ব্যবসা করে যে নকশানে ভাগই হয় না এমন হতে পারে না যে মালওয়ালা যার মাল বাজার টাকা সে শুধু লাভের ভাগ হবে নকশানে ভাগ হবে না তা না আর যে পরিশ্রম দেবে সে বলবে যে আমি নকশানে ভাগ নেবো না তাও হতে পারে না উভয়কেই ভাগাভাগি করে নিতে হবে উল্লেখিত যতগুলো বললাম সকল শ্রেণীর ব্যবসা ও কারবারকে শরীয়ত বৈধ চিহ্নিত করেছে সব বৈধ যে যেমনভাবে কোম্পানি চালাতে পারে এর মধ্যে কোনো প্রকার কারবারকে ইসলাম হারাম ঘোষণা করেনি পক্ষান্ত যদি কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি এই ধরনের কোন অংশীদারি কারবার করতে চুক্তিবদ্ধ হয় তাহলে শরীয়ত তাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করে কারণ উক্ত প্রকার কারবারগুলোর মধ্যে কোনো কারবারই সুদ বা সুদের গন্ধও নেই সুদ বা সুদের গন্ধ নেই কখন যখন আপনি লাভ ও নোকসান উভয়ে সামিল হবেন শরী খাবেন আর যদি শুধুমাত্র আপনি লাভে শরী খান অথবা ক্ষতিতে অংশগ্রহণ না করেন অথবা লাভ যদি ফিক্সড করে নেন তাহলে কি হবে সুদ হবে শেষোক্ত যে কোম্পানিটার নাম করলাম কি বললাম সারেকাতুল মুদারাবাহ এরই ওপরে ক্রিয়াস করে যারা ব্যাংকের সুদকে হালাল বলে তারা বলেছে কিন্তু আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সারেকাতুল মুদারাবাহ হল তাতে লাভ নোকসান উভয়ে সরিক হতে হবে ব্যাংক কি আপনার টাকা নিয়ে লাভ নোকসান উভয়ে সরিক হয় সুদি ব্যাংক ইসলামী ব্যাংকের কথা আলাদাই ইসলামী ব্যাংকের নীতিই হলো যে আপনার কাছে টাকা নেবে এবং আপনাকে লাভ নোকসান দুই বহন করতে হবে এবং সে টাকা নিয়ে লাগাবে নেই এই দর্শক মন্ডলী সামান্য বিরতির পর বাকি কথা আপনাদের কাছে রাখবো ইনশাল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 আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরানের ছায়ায়। কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ভিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুবসমাজ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসা আমাদের সমাজে প্রচলিত আছে এক মানুষ যারা শারিকাতুল মুদারাবার উপরে ক্যাস করে ব্যাংকের সুদকে লভ্যাংশ বলে থাকে কিন্তু আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সারিকাতুল মুদারাবা হলো তাতে লাভ নোকসান উভয়ে সরিক হতে হবে ব্যাংক কি আপনার টাকা নিয়ে লাভ নোকসান উভয়ে সরিক হয় সুদি ব্যাংক ইসলামী ব্যাংকের কথা আলাদা ইসলামী ব্যাংকের নীতি হলো যে আপনার কাছে টাকা নেবে এবং আপনাকে লাভ নোকসান দুই বহন করতে হবে এবং সে টাকা নিয়ে এমন ব্যবসাতে লাগাবে যে ব্যবসাতে সুদই কারবার নেই এই এইরকম মুদারাবা আছে সেখানে ব্যবসায় লাগাবে আর আপনাকে ঋণ দেওয়ার সময় সরাসরি টাকা ঋণ দিলেও তাতে সুদ নেবে না অথবা ঋণের বিনিময়ে পণ্য দেবে আপনার একটা গাড়ির দরকার আপনাকে গাড়ি টাকা দেবে না কি দেবে গাড়ি দেবে হয়তো বা গাড়ির দাম বেশি নেবে কিন্তু ইসলামী অনুযায়ী ইসলামী ব্যাঙ্ক এইভাবে চলবে আর সুদি ব্যাংক যেগুলো সেগুলো বলে যে লাভ আপনারা আর আমার অথবা একটা ফিক্সড করা আছে এই মাস গেলে এত টাকা দেওয়া হবে এই যে নির্দিষ্ট করে যে কোম্পানিগুলো চলছে ব্যাঙ্কগুলো চলছে সুদি কারবার এতে কিন্তু সুদের গন্ধ থাকে এবারে আমরা আলোচনা করব জয়েন্ট স্টক কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানি কোম্পানির আবিধানিক অর্থ হল সঙ্গে আপনারা জানেন অবশ্য কখনো কখনো সঙ্গীর অর্থ ব্যবহার হয় কোম্পানি ইউরোপে শিল্পিক বিপ্লব বিকশ হওয়ার পর সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বড় বড় কারখানা প্রতিষ্ঠিত হয় যখন বিরাট অঙ্কের পুঁজির প্রয়োজন হয় পরন্তু এই পরিমাণ পুঁজি কোনো এক ব্যক্তি বা কতিপয় ব্যক্তি দিতে সক্ষম হয় না এতে বিশাল পুঁজির দরকার হয় তো বিশাল পুঁজির জোগাড় করার জন্য এটা বিশাল অঙ্কের যৌথ কম্পানি খোলার দরকার হয় সেই কোম্পানির গঠন পদ্ধতি কিভাবে হয় সর্বপ্রথমে অভিজ্ঞ সুকৌশলী ব্যক্তিবর্গের পরামর্শ অনুযায়ী একটা রিপোর্ট প্রস্তুত করা হয় যে কারবার শুরু করা হবে তার কার্যক্ষমতা ও পরিধি কতদূর। এর জন্য বিভিন্ন উপকরণ ও পুঁজি কত পরিমাণে প্রয়োজন হবে সেসব নির্ধারণ করা হয় এবং বাণিজ্যিক দিক থেকে কারবার কতটুকু উপকারী হবে তাতে লাভ কত হবে লোকসান কি হতে পারে তা ঝুঁকি কি আছে এই সব যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা বাণিজ্যিক ব্যক্তিবর্গ তারা ঠিক করে তার বুঝে না। এসব কিছু রিপোর্ট স্থির করা হয় অতঃপর এই সম্পাদন যোগ্যতার প্রতিবেদন একটা তৈরি করা হয় ফ্যাসিবিলিটি রিপোর্ট যাকে বলা হয় সেই রিপোর্ট তৈরি করা হয় অতঃপর কোম্পানির একটা সংক্ষিপ্ত কাঠামো তৈরি করা হয় প্ল্যান এস্টিমেট কোম্পানি নাম কারবার রকমত্ব প্রয়োজনীয় পুঁজি পরিচালকবৃন্দের নাম আগামীতে তাদের পদচ্যুত পদস্থ করার নিয়ম নীতি প্রভৃতি এসব করা হয় এই স্মারকলিপিকে বলা হয় মেমোরান্ডাম অতঃপর কোম্পানি পরিচালনা নিয়মাবলী লিখা হয় যা আর্টিকেল অব অ্যাসোসিয়েশন বলে এসব বিভিন্ন কোম্পানির নীতি নিয়ম আছে জয়েন্ট স্টক কারবারে আর এখানে আমাদের যেটা বলার দরকার যে এই কোম্পানি যখন যৌথভাবে হয় তখন এক শেয়ার কিনতে পাওয়া যায় শেয়ার শেয়ার তখন যে যত শেয়ার কিনতে পারে সে সকল শেয়ার শেয়ার মানে অংশ অংশ কেনা যায় এই অংশ যখন কেনা হবে এই কোম্পানি যখন হবে তার লাভ কিভাবে ভাগ করা হবে সারা বছর ধরে কারবার চালাবার পর কোম্পানি বার্ষিক লাভের হিসাব খতিয়ে দেখে একটা বছর চলল তারপরে তার লাভ নোকসান খতিয়ে দেখা হবে সর্বমোট লাভ কত দাঁড়ালো তা নিরূপণ করে নেওয়া হয় অতঃপর মোট লাভ থেকে কিছু অংশ সাবধানতা পূর্বক সংরক্ষিত রাখা হয় সম্পূর্ণ লাভটা কিন্তু বিলি করা হয় না কিছু লাভ এটা কী বলে সাবধানতামূলক যদি বাইচান্স কিছু ক্ষতি শিকার হয় তখন তাকে কি করা হবে সেখান থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে আগামীতে কোম্পানি কোনো ক্ষতি বা নোকসানের শিকার হলে তা থেকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় আর একে বলা হয় রিজার্ভ রিজার্ভ টাকাটা আগে রাখা হয় সাবধানতা পূর্বকে অর্থ বের করে নেওয়ার পর অবশিষ্ট টাকা শেয়ার হোল্ডারদের মাঝে বিলি করা হয় তখন যে যেমন শেয়ার সেই রকম ভাগ পড়ে এই বিভাজনের দুটি পদ্ধতি কখনও কখনো নগদ লাভ শেয়ার ওলাদারকে প্রদান করা হয় আর কখনও কখনও ওই লভ্যাংশ দ্বারা পুনরায় শেয়ার জারি করা হয় লাভটা আপনি তুললেন না তো ওই লাভ দিয়ে আবার শেয়ার জারি করা হয় একে বলে বোনাস শেয়ার এভাবে যারা শেয়ার বাজারে কারবার করে তারা নিশ্চয়ই বুঝবে যে এসব শেয়ার এখন প্রশ্ন হল যে শেয়ার কেনা বেচা বা এই ধরনের কোম্পানিতে শরিক খাওয়া যায়জ না না আপনি যে কোম্পানিতে শরীর খোলেন যে কোম্পানির আপনি শেয়ার কিনলেন আসলে সেই কোম্পানি কি করে নিশ্চয়ই কোনো কারখানা নিশ্চয়ই কোনো ব্যবসা চালায় খুব বড় ব্যবসা আপনি তারই শেয়ার হোল্ডার এখন প্রশ্ন হলো সেই কোম্পানি যে ব্যবসাটা করছে সেটা হালাল না হারাম আপনি ছোটো ছোট ছোটো ছোটো শেয়ার কিনেছেন সেই শেয়ার বা স্টক কোম্পানি যে ব্যবসা চালায় যে বিশাল ব্যবসা চালায় তাতে কি হারাম কারবার আছে কোনো সুদী কারবার আছে কোনো হারাম জিনিসের ব্যবসা আছে কোনো অবৈধ জিনিস বা কারবার সেখানে কি চলে যদি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনি যে কোম্পানির শেয়ার হোল্ডার সেখানে এইরকম কারবার চলে হারাম কারবার চলে তাহলে সেই শেয়ার কেনা বা সেই শেয়ারের লাভ নেওয়া আপনার জন্য হালাল নয় স্পষ্ট কথা মহান আল্লাহ বলছেন ও তা আহবানু আলাল বীররে তা আহবানু আলাল এস মেওয়ালে দোয়ান ইসলামী অর্থনীতিতে আমরা স্বচ্ছ অর্থনীতি চাই আমরা পবিত্র জিনিস খেতে চাই আমরা হালাল জিনিস খেতে চাই আমরা কোনো হারাম জিনিস পাবো না যদি বলেন হুজুর তাহলে আমরা শেয়ার পবিত্র এরকম ব্যবসা খুঁজে দেখলে আমার মনে হয় পাওয়া যাবে না তাহলে তো মুসলিমরা দিনের দিন ধ্বংসের দিকেই যাবে যেমন অনেকে বলেছেন অনেক হুজুরে বলেছেন যদি মুসলমানরা ব্যাংকে সুদ না খায় তাহলে অমুসলমানরা উপরের দিকে যাবে আর মুসলমানরা নিচের দিকে যাবে অথচ আল্লাহ বলছেন রিবা সাদাকাত তোমার আল্লাহর হল যে তোমার সুদ আল্লাহ নিশ্চিহ্ন করেন এবং ব্যবসাকে বা তাহলে সেই ক্ষেত্রে তুমি বিরোধী মনোভাব নিয়ে তুমি কি করে বলছ যে মুসলমানদের দুরবস্থা হবে এটা হতে পারে না মুসলমানরা নিজেরা এই রকম শেয়ার সৃষ্টি করতে পারে এমন কোম্পানি চালাতে পারে যে কোম্পানি হালাল উপায়ে চলবে এমন ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে যে ব্যাংক হালাল উপায়ে চলবে সুদ না দিয়ে লভ্যাংশ দেবে সেরকম আর দেখবেন যে দেশে পাশাপাশি সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংক আছে কোন ব্যাংকের চাহিদা বেশি কোন ব্যাংকে লাভ বেশি কোন ব্যাংকে উন্নতি বেশি ইসলামী ব্যাংকে। এই জন্য ভয়ের কিছু নেই মুসলমানরা ধ্বংস হবে কেন মুসলমানদের ব্যবস্থা আছে মুসলমানরা পথ খুঁজরিলেই হবে আল্লাহ তালা আমাদেরকে তফফিক দেন আমাদের সৎ পথ খুঁজে নেওয়ার সরল পথ খুঁজে নেওয়ার হালাল পথ বেছে নেওয়ার আল্লাহ মামিন কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার প্রশ্ন হল যে বিমা সম্পর্কে কারণ আমাদের আশেপাশে যেসব রয়েছে সেগুলো বেশিরভাগ সুদের উপর প্রতিষ্ঠিত তো আমার প্রশ্ন হল ইসলামিক বিমার কোন ব্যবস্থা রয়েছে কিনা ইনশাআল্লাহ বিমা সম্পর্কে আপনাদেরকে এক বৈঠকে বিস্তারিত আলোচনা শোনাব বিমা কয়েক প্রকারের আছে কোন বিমা বৈধ কোন বিমা বৈধ নয় সেটা আপনাদেরকে বলবো বিশেষ করে সমবায় বিমা বলা হয় যার আপোষে একটা বোর্ড গঠন করা বা সদস্য গঠন করে নিজে নিজে তাতে টাকা জমা করা এবং যার ক্ষতি হবে তাকে সেইখান থেকে ক্ষতিপূরণ দেওয়া অথবা যদি সেই জমা টাকা আমরা কাজে লাগাই তাহলে সেটা হালাল ব্যবসাতে দেওয়া এবং সেখান থেকে যে লাভ হবে সেই লাভ জমা রেখে তারপরে ওই বিমা যারা করেছে তাদের মাঝে সেটা বন্টন করা বৈধ এটা হচ্ছে বৈধ বিমা বাকি যেগুলো জীবন বিমা গাড়ি বিমা ইত্যাদি ইত্যাদি আছে সেগুলো জোয়ার পর্যায়ে ভুক্ত ইনশাল একদিন আলোচনা আছে বলবো আমাদের দেশে কোন গাড়ি ক্রয় করতে গেলে পরে বিমা ছাড়া সেই গাড়ির ইস্যু হবে না এখন সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি আমি গাড়ি কিনতে যাই আর সেই গাড়ি বিমা করা ছাড়া যদি ক্রয় করা সম্ভব না হয় তাহলে আমি নিরুপাই আমি নিরুপায় ক্ষেত্রে আমি বিমা করব কিন্তু বিমার ফলে বিমা করার পরে যদি গাড়িতে আমার কোনো ক্ষতি হয় আর সেই ক্ষেত্রে আপসে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো নিতে আমি বাধ্য হব না কারণ সে টাকাগুলো হচ্ছে জোয়ার টাকা যেমন বলেছিলাম লটারি টিকিট কিনলে পরে লটারি চলে এলো আপনি হয়তো মসজিদে দান করে দেবেন কিন্তু না মসজিদে ওই অপবিত্র মাল দেওয়া যাবে না আর বিমা যে হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো বিমা টাকা আপনি প্রচুর পরিমাণে পেয়ে গেলেন সেই টাকাটা আপনার বিনা মেহনতের এবং বিনা বিনিময়ের আপনি টাকা জমা করেননি যা সে টাকা তার থেকেও বেশি পাচ্ছেন কি সুবাদে পাচ্ছেন নিশ্চয়ই অপরের ঘাড় ভাঙা টাকা আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে দূরে রাখেন আমরা সবসময়ই বলি যে আল্লাহ তালা যেন আমাদেরকে হারাম থেকে দূরে রাখেন আল্লাহ্ম ফিনাবি হালালিকা আনহারামিক ও আগনি না বিফাদুলিকা আম্মান শেওয় এখন আপনি যদি বলেন যে দুনিয়ায় চলা তো মুশকিল আপনি যে সমস্ত কথাগুলো বলছেন আমি বলিনি ইসলাম বলছে ইসলাম যদি আপনি মানেন ইসলাম মেনে চলেন তাহলে নিশ্চয়ই পরিবেশের সঙ্গে তো সাংঘর্ষিক হবেই পরিবেশ তো আপনার জন্য ফুল বিছিয়ে রাখেনি। পরিবেশ এমন পরিবেশ যে আপনার চলার পথে মুসলিমের চলার পথে কাঁটা বিছানো আছে তাই না রাসুল্লা সাল আসালাম ভবিষ্যৎবাণী করেননি যে এমন যুগ আসছে যে যুগে ইমান বাঁচানো মুসলমানের জন্য কতটা কঠিন হবে যতটা হাতে আঙ্গার রাখা আগুনের আঙার রাখা আপনি কতক্ষণ রাখতে পারবেন তাই না কষ্ট হবে আর এমনিতেই আপনারা কথাও জানেন যে দুনিয়া হলো মুসলিমের জন্য জেলখানা আর কাফেরের জন্য কি বেস্ট খানা কষ্ট হবে আপনি পথ খুঁজলে পথ পাবেন পথ যদি খোঁজেন পথ পাবেন তালে তোফিক দিন নবীন মহম্মলসাহ আজমাই আসসালামক ওরক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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তা মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়